لا اله وباركته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له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 أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء أغسطين ديني بندرون আল্লাহ আবুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলীহাস্লামের প্রতি অনেক অনেক গরু ও সারাম বর্ষিত হোক আল্লাহ আলহে আল্লাহ বন্ধুগণ আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে ইসলামে প্রত্যেক নারী যেন একজন রানী অন্য কথায় বলা যেতে পারে ইসলামে নারীদের মর্যাদা কি সত্যিকার সমাজে নারীদের দিকে তাকালে খুবই আশ্চর্য লাগে অনেক সময় দুঃখ লাগে অনেক সময় মানুষ ব্যথিত হয় আজ মুসলিম নারীদের এমন চিত্র হয়েছে যে তারা ইসলামে তাদের কি হক ও মর্যাদা আছে কি সম্মান আছে এটা জানেই না যে সকল কাজ একজন ও ও মুসলিম বা নারী করে থাকে এরকম সকল কাজ করাই একজন মুসলিম নারী নিজের মান ও সম্মান মনে করছে আজ বাড়ির বাইরে যে কোনো চাকরি করতে কোনো দিঘা নেই যেন মনে করছে যে চাকরি করাটা তার উপর একটা কর্তব্য তার একটা স্বভাব বা তার ইসলামে ইজাজত বা অনুমতি দিয়েছে এরকম বিষয় যদি পর্দার কথা শুনেন তোমার হচ্ছে একশো ডিগ্রি একশো ডিগ্রি জরাস যদি পর্দার কথা বলেন তাহলে সেই কথাতে আপকে উঠছে যে পর্দা বাপের কি জিনিস মনে করছে পর্দা ছাড়াই জীবনযাপন করাই হচ্ছে আসল নীতি ছোট ছোট মেয়ে এবং কন্যা তাদেরকে গান বাজনা নাচ গানে এমন করে তাদের প্র্যাকটিস করানো হচ্ছে বা গার্জিয়ানরা অনুমতি দিচ্ছে মনে হচ্ছে যে সংস্কৃত সংস্কৃতির নামে এই এটা গ্রহণ করা যেন ইসলাম তাদের বলেছে অনুরূপ রাজনীতি থেকে নিয়ে সবকিছুই সবকিছুতেই মুসলিম নারীর অবাধ বের হওয়া এবং অবাধ ভাবে এ সকল কিছু করা আসলে কি ইসলাম সমর্থন করে বা এর সকল কিছুর মাধ্যমে একজন নারীর কি আসলে মান ও সম্মান বাড়ে আর ইসলাম এই সকল নারীর জন্য কি আসলে কিছু সম্মান দেয়নি আর যদি দিয়ে থাকে আর সেগুলা এই সকল কাজের চাইতে উত্তম হয় তাহলে আমাদের কোনটা গ্রহণ করা দরকার এই বিষয়ে আলোকপাতি আমরা কিছুক্ষণ এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাল ইসলাম নারীকে কতখানি মর্যাদা দিয়েছে তার মান সম্মান কিভাবে রক্ষা করেছে এ বিষয়টি জানার আগে আমাদেরকে একটু ইতিহাস জানা দরকার ইসলাম পূর্বে নারীদের অবস্থা কি ছিল আমরা জানব বর্তমান যুগে নারীদেরকে কিভাবে করা হচ্ছে নারীদের কিভাবে অসম্মান করা হচ্ছে সম্মানের নামে অতপর আমরা জানব যে একজন নারীকে ইসলাম কি কি সম্মান দিয়েছে এবং তার জন্য কতখানে সহায়তা ও সহায়ক বিধান প্রদান করেছে আমরা প্রথম পয়েন্টে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলাম পূর্বে নারীদের মর্যাদার ইতিহাস কি আমি এ সকল ইতিহাসের সামান্য দু চারটি কথাই বলবো আর খুব ছোট ছোট করে শুধু এটুকু জানার জন্য যেন আমরা অনুভব করতে পারি ইসলাম পূর্বে নারীদের অবস্থা কি ছিল অন্য জাতির কাছে ইহুদি একটি বিশেষ সম্প্রদায় যেটা মুসা আলি ইসালামের কম বলা হয় তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত তারা পৃথিবীতে কোথাও না কোথাও আছে ইসরায়েল একটি ওয়ার্ল্ড টেস্টামেন্ট বা আরো অন্য কিছু নামে সেগুলো বলা হয় সে সকল কিছুতে একটি কথা আছে যে তাদের মাঝভাবে মানে তাদের নীতিতে তাদের মানে ধর্মে যে কথাটি ছিল সেটা হচ্ছে ছিল বর্তমানে আবার তো দিয়েছে কিন্তু এটা ছিল ইসলাম আসার পূর্বে তাদের এ সকল এ সকল বিধানে এরকম জিনিসের স্থান ছিল রোমানা রোমান খ্রিস্টানদের কাছে तर इतिहा देख हसीि लागे रोमाय महिला आत्ता आई मान महिला जीवन आई महिला जीवन आई ए विषय দুঃখজনক নয় আরো শুনে হাল্লাহা রুহন আমলা মহিলার আত্মা আছে না নেই অতঃপর যদি তার আত্মা থাকে তার মধ্যে জীবন থাকে তাহলে হেয়া রুহানিয়া ইনসানিয়া সেটা মানে জন্তুর জীবন না মানুষের জীবন সেটা জীবন না মানুষের জীবন আর শেষ পর্যন্ত মানুষ বটে ওয়ালাকিহা খোলে কাতের রাজু লে ফাহাত কিন্তু তাকে শুধুমাত্র পুরুষের খেদমতের জন্যই তৈরি করা হয়েছে এটা ফ্রান্সে পাঁচশো ছিয়াশি খ্রিস্টাব্দে এই কনফারেন্স এবং এই কনফারেন্সের নাতিজা এবং তাৎপর্য এবং ফল কথা বের করেছিল আপনারা আরো শুনেনি অষ্টম হেলেরি মহিলাদের উপর এটা নিষেধাজ্ঞা আরোপ ছিল অষ্টম হেলেরি পর্যন্ত মহিলাদের উপর এটা নিষেধাজ্ঞা ছিল যে তারা বাইবেল পড়তে পারবে না কারণ মহিলারা না মহিলারা না পাক সে কারণে কি পড়তে পারবে না এটা অষ্টম হেলেরি পর্যন্ত এদের ইতিহাস এবং আঠারোশো পাঁচ পর্যন্ত যেটা মোটামুটি পর্যন্ত এই ব্রিটিশে মহিলাদের কেনা বেচা জায়জ বা বৈধ ছিল তারপরে অবৈধ আইন করা হয়েছে এর আগে পর্যন্ত মহিলাদের কেনা সেখানে কি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যাদের বিশেষ প্রচেষ্টায় ভারতে সতীদাহ প্রথা উঠেছিল সতীদাহ প্রথা আমরা অনেকে চিনি এবং জানি যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর দেহর সাথে স্ত্রীকে সমাজ আছে যারা এখনো ওই নিয়মকে অন্ধভুক্ত ভাবে ওই সকল হিন্দু পালন করে এবং এখনো অনেক মহিলা প্রায় প্রায় টেলিভিশন এবং খবরের পাতায় আসে যে কোনো মহিলা নিজেকে এই সতীদাস বা নিজের দেহকে পুরুষের মৃতদেহের সাথে পুড়িয়ে দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে আর বিধবা বিবাহ ছিল না বিধবা হয়ে গেলে তারা বিয়ে দেওয়া যাবে না বিয়ে হবে না অথপর বিধা বিধবা বিবাহ বৈধ সে আইন এই ভারত স্বাধীনতার পূর্বে সেটা প্রচলন করা হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়েছে তাহলে এই রূপ ছিল আর অন্যদিকে আরবের চিত্র ছিল যেটা কোরআন শরীফ আল্লাহুল ক্লিয়ার বলেছেন যে ওয়াইদাল যখন জীবন্ত বাচ্চাকে যারা যেতে দিয়েছে এরকম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে কি কারণে কি গুনা এবং কি পাপের কারণে তোমাকে এরকম করা হইল এরকম করা হয়েছে তোমার সাথে আচরণ তাহলে আরব জনপদে মানুষ আর বলছেন যখন তাদেরকে কোন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয় আমি আপনাদের এই কারণে বলতে চাইলাম যে যেন আমরা যারা এই আলোচনা শুনছি এবং অন্য কিছুর মাধ্যমে শুনছি তারা যেন এটা জানতে পারি যে ইসলাম পূর্বে মহিলাদের বিষয়ে নারীদের বিষয়ে মানুষের এবং পৃথিবীর কি ধরনের ধারণা কি ধরনের বিশ্বাস এবং কি ধরনের আচরণ ছিল অতপর এ সকল কিছুকে পার হয়ে যখন নারীরা এ বর্তমান প্রগতির যুগে এসেছে বা উন্নতি ও অগ্রগতির যুগে এসেছে তখন নারীদেরকে উন্নতির মানে উন্নতির নামে এবং অগ্রগতির নামে স্বাধীনতার নামে সম নামে যে সকল কিছু করা হচ্ছে সেটাও চিন্তার বিষয়ে একটু চিন্তা করেন এবং আলোচনাটা শুনেন আজ আড়ালে মহিলাকে আসলেই তারা নিষ্পেষণ করে চলেছে এবং মহিলার যেটা আসল সম্মান ওই সেটা কিন্তু আসলে সেখানে তাদের দেওয়া হয় না আজ বিশ্বে দুটি কথা নারীদের বিষয়ে খুবই প্রচলিত এবং তাদেরকে নিয়ে এই দুটি ব্যানারে আর এই দুটি স্লোগানে দুটি বিজ্ঞাপনে মহিলাদেরকে স্বাধীন করার জন্য অধিকারের নামে অনেক কিছু করা হচ্ছে প্রথমে তারা যে স্লোগানটা দিয়েছে বা এখনো দেওয়া হয় সেটা হলো স্বাধীনতা বা নারী স্বাধীনতা নারী স্বাধীনতা বলতে কি বুঝায় সত্যিকার অর্থে উমর রাজি আল্লাহ একথা বলেছিলেন যে প্রত্যেক মা তার সন্তানকে স্বাধীন করেই জন্ম দেয় প্রত্যেক মা তার সন্তানকে দাস করে জন্ম দেয় যে প্রত্যেক সন্তানকে তার মা আসলে স্বাধীন করে জন্ম দেয় পরাধীন করে জন্ম দেয় না কিন্তু কি পরাধীনতা তারা মনে করছে নারী যখন পৃথিবীতে আসছে তখন সত্যিকার অর্থে স্বাধীন হয়ে জন্ম নেওয়ার পর তারা কি মনে করছে সেটা বুঝা যাচ্ছে না আর নারী স্বাধীনতার যারা যারা আন্দোলন করছে তারা কি কি জিনিস থেকে স্বাধীন করতে চাচ্ছে তার কোন চেষ্টা করছে মনে হচ্ছে সেটাই সমাজের যে কোনো নিয়ম আছে সেটা যেন উল্লঘন করে সেটা থেকে যেন সে বের হয়ে আসে সেটা কি তারা স্বাধীন মনে করছে আজ যদি সমাজে এটা থাকে যে না একজন নারীকে বাড়ির পরিবারের সেই কন্যা হোক মেয়ে হোক মা হোক যাই হোক তাদের ইনকামের দায়িত্ব একজন পুরুষের ঘাড়ে সেই ইনকাম করে খাওয়া দিয়ে বলছে না এই পরাধীনতা আমরা স্বীকার করি না আমরা স্বাধীন হতে চাই ইনকাম করতে চাই যদি আজ সমাজে বিবাহ বন্ধনের কথা থাকে বলছে বিবাহ বন্ধন বিবাহ বন্ধন একটা সামাজিক প্রথা এটা মানার দরকার নাই কার ইচ্ছা হলে বিবাহ করবে কারো ইচ্ছা না হলে বিবাহ করবে না কারো ইচ্ছা হবে অন্যের সাথে থাকবে কারো ইচ্ছা হবে যৌন খুধা অন্যের সাথে মেটাবে এতে কোনো সমস্যা নেই এটাই হচ্ছে স্বাধীনতা স্বাধীনতার শেষ কথা কি বোঝা যাচ্ছে না সে কারণে এর ফলস্বরূপ যদি দেখা যায় তাহলে আজ স্বাধীনতা হিসাবে যেটা নারীরা পেয়েছে সেটা হলো এই যে যেমন করে হোক শরীরটা করো করো এটাই হচ্ছে আসল স্বাধীনতা স্বাধীনতার ফলস্বরূপ পত্রিকা যার নাম হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওমেন টাইমস এখানে নারী স্বাধীনতার ব্যাখ্যায় তারা বলেছে যে নারী স্বাধীনতার ব্যাখ্যা হচ্ছে এই যে নারীর সাথে নারীর মিলন অবিবাহ এবং পুরুষ হতে মুক্তি এটাই হচ্ছে নারী স্বাধীনতা আসল ব্যাখ্যা নারী নারীর সাথে বিবাহ করে থাকবে নারী নারীর সাথে জীবনযাপন করবে পুরুষের জন্য তোয়াক্কা না হয় পুরুষের জন্য কোনো সেখানে অধিকার না চলে পুরুষের জন্য কোনো কথা না চলে পুরুষের মাধ্যমে কোনোরকম কিছু যেন নারীদের উপর চাপানো না হয় এটাই কিন্তু হচ্ছে আসল নারী স্বাধীনতা নাম বা নারী স্বাধীনতার উদ্দেশ্য এটা আজ জুমা একটি পত্রিকা আছে নামটা আরবি তবে পত্রিকাটা ইংলিশ সেই পত্রিকায় উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে এই ব্যাখ্যা এবং এই বিশ্লেষণ প্রকাশ করা হয় বন্ধুগণ তাহলে বুঝা যাচ্ছে যে নারী স্বাধীনতা নামে স্লোগান তো দেওয়া হচ্ছে म करते स्वाधीन भाव चलाफेरा करते स्वाधीन भाव पढ़ाशुना करते बसबाज करते स्वाधीनता चास्ट তার কোনো ব্যাখ্যা নেই এবং শেষ পর্যন্ত স্বাধীনতার ব্যাখ্যা হিসাবে এটাই যে নারী নারীর সাথে জীবনযাপন করবে তাদের থেকে জীবন যাপন করবে এটাই হচ্ছে আসল স্বাধীনতা এরকম যদি বেশি নয় বিশ বছরে একটা আইন আনা যায় তাহলে জানেন বিশ্বে আর কি মানুষ জন্ম নিবে এবং বিশ্বে কি ধরনের মানুষ মারা যাবে আর মানুষের সংকট কি ধরনের সৃষ্টি হবে চিন্তা করেছেন এটার নাম দিয়ে ছড়া নারী স্বাধীনতা ত্যাগ করার পর এই সকল সংগঠনে তারা যোগ দেয় এটা কি আমরা দেখতে পাই না এটা কি আমরা বুঝি তাহলে এইটাই হচ্ছে নারী স্বাধীনতার আসল উদ্দেশ্য বর্তমান যুগে অতপর আর একটি ব্যানার আর একটি স্লোগান সেটা হচ্ছে নারী অধিকার বা নারীর সমান অধিকার দিয়ে তাকে প্রেম করার জন্য চেষ্টা করবে চেষ্টা করবে তারপর যদি সেই মেয়ে তার সঙ্গে প্রেম না করতে চায় তখন এসিড মেরে দেবে তার গায়ে আর যখন এসিড দিবে তার চেহারা তার পুরা শরীর যখন পুরে ছাঁকা হয়ে যাবে তখন আবার এই পুরুষে নারী অধিকার আর সমান অধিকার আর নারী স্বাধীনতার স্লোগান নিয়ে তার বাড়িতে আসবে বলছে এর অধিকার অধিকার দেওয়ার বাড়িতে এসে নিজের অধিকারের স্লোগান দিচ্ছে এটাই হচ্ছে আজকালকার এ সকল স্লোগানের মুখ্য উদ্দেশ্য বা ভারধারা বন্ধুগণ এই সমান অধিকারটা কি জিনিস সমান অধিকারটা কি এর কোনো ব্যাখ্যা নেই সে কারণে তারা চাচ্ছে প্রেম করার অধিকার রাস্তাঘাটে জীব জন্তুর মতো জোড়া জোড়া হয়ে বসে থেকে প্রেম করবে বলছে এটা আমার অধিকার এটা সমান অধিকার আমার দরকার সে বিয়ে করার পূর্বেই এবং গার্লফ্রেন্ড আর লিভ টুগেদার এরকমের সবকিছু পদ্ধতি তারা গ্রহণ করবে বলছে এটা আমার অধিকার এটা আমার প্রয়োজন আছে পোশাক পরিচ্ছদের পরিক অধিকার আমি যাই মন তাই তাই পরে কোনো মানুষজন আমাকে কিছু না বলে আমার গার্ডিয়ান যেন আমাকে কিছু না বলে এমন আইন তৈরি হয়েছে যে বাচ্চারা ব্রিটিশে এমন আইন তৈরি হয়েছে যে বাইরের কোন সন্তান যদি এগুলো আইন তৈরি করছে অধিকারের নামে না এগুলো আসলে একটা নোংরামিকে পুরোপুরি উসকে দেওয়া হচ্ছে যাই হোক যে কথা বলছিলাম পোশাক পরিচ্ছদের অধিকার তারা বলছে আমাদের অধিকার যে কোনো পোশাক করতে পারি সেজন্য এক সময় ছিল যখন মানুষ এই নারীরা গোটা গা ঢেকে রাখতো তারপরে খুলে দিল গলার অর্ধেকটা অংশ খুলে বের করে এদিকে গলা খুললো ওইদিকে আবার পিঠ খুলে দিলো আর বর্তমান যুগে গোটা পিটটা খুলতে জন্য পিঠে কোনো কাপড় থাকবে না ব্লাউজ পরবে উপরে সামান্য একটু আর পিছনে একটা রশি দিয়ে বেঁধে দিবে বলবে এটাই হচ্ছে আমাদের অধিকার এক সময় মাথা খুললো তারপরে মুখ খুললো মুখ খুলার পর যাবতীয় শাক যাবতীয় সরঞ্জাম যেগুলো সুন্দরী তার সৌন্দর্যের জন্য হয় সেগুলো ব্যবহার করল তারপর আবার আধা বুক খুললো আবার পিঠ খুলল নাওজবুল্লাহ এমনও সময় আসলো যে এমন করে পেন্ট তৈরি করতে লাগলো যে ওইদিকে নাভির উপরে ব্লাউজ বা পোশাক আর এদিকে প্যান্টটাও এমন করে সৃষ্টি তৈরি করেছে যে তার কমর দেখা যাচ্ছে এগুলি কি হচ্ছে স্বাধীনতার নামে বর্তমান সমাজে যা কিছু করা হচ্ছে নারীদেরকে এটাই বোঝানো হচ্ছে যে এরকম তাদের সমান অধিকারের দরকার পুরুষের সমান হতে হবে তাদের শিখানো হচ্ছে যে তোমরা থাকলে হবে হবে না পুরুষের সমান হতে আর পুরুষের সমান হতে গেলে বাড়িতে বসে থাকলে হয় না তখন বের হতে হবে কাজ করার জন্য সেজন্য সমাজের যাবতীয় ক্ষেত্রে আসলে বাড়ি থেকে বের করার জন্য যখন ইন্ডাস্ট্রি ডেভেলপ इंडस्ट्री बिराट किस कल कारखाना पुरुष कर्मचारी तरफ शेष नारी घर बेर इसी क्या कर्मे नियोजित कर चेषा करके कुरुषर समान होते पुरुष का चलते स्लोगान गतपर जो ये स्लोग कारण नारी এইসব কাজকর্মে ফ্যাক্টরিতে তারা চলে আসে তখন ধীরে ধীরে তাদের অবস্থা সমাজের যাবতীয় নিয়ম পদ্ধতি থেকে ছিটকে যায় তারপরে সমাজ নোংরা হয় আমি এর কিছু ব্যাখ্যা করে আপনাদেরকে দিব অবশ্যই তবে এর আড়ালে কয়েকটা জিনিস বলেন আজ বিশ্ব গোটা বিশ্বে যারা এই নারী স্বাধীনতার কথা বলেছে নারীর সমান অধিকারের কথা বলেছে সেই পাশ্চাত্য দেশগুলোর মধ্যে তাকিয়ে দেখেন কোন একটা দেশে কোন নারী প্রেসিডেন্ট নাই দেখেন এখন এই বর্তমান যুগেও দেখেন কয়জন আছে ইউরোপ আমেরিকায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নারী যে আমেরিকা চিৎকার করে এই স্লোগান দেয় এবং যেখানে দেওয়া হয় मरिका किसी क्योंकि खुजे अवस्था की যে সারা পৃথিবীতে আর কে দিল চিৎকার যারা করছে তারা তো স্বয়ং দিচ্ছে না সারা পৃথিবীর সারা পৃথিবীতে একই চাকরি কিন্তু মহিলাদের বেতন সেখানে কম আমেরিকার রিপোর্টে বলা হয়েছে সেখানে একজন পুরুষ যে কাজ পাঁচ ডলারে করে একজন মহিলাকে হয় অধিকার কোথায় আজকালকার সেই সমাজ বাদ দেন আমাদের যেগুলো দেশি উপমহাদেশের সমাজ যেখানে নারীদেরকে সমান অধিকারের নামে হাজারো সংগঠন তৈরি হলো আমাকে বলেন ওরাই ওই সকল এনজিওদের মাধ্যমে যেগুলো চাকরি হচ্ছে বলেন তো কোন সময়েরাম তো সেখানে নারীদের বেতন কত কম খুব কম জানেন না আপনারা যারা শুনছেন আপনারা এই আলোচনা মনে রাখেন যে স্লোগান দিয়েছে ভোটে কিন্তু সমান অধিকার কখনই দেয়নি এবং দিবেও না শুধু এটা স্লোগানে থাকবে নারীদেরকে বাড়ি থেকে বের করেছে বটে কিন্তু তাদের সমান অধিকারের নামে যে সকল কিছু দেওয়ার দরকার সেখানে নেই এখনো নারীদেরকে সকল হেলথ ডিপার্টমেন্টের কাজ আর অমুকের কাজ আর তমুকের কাজ হাজার টাকা পনেরোশো টাকায় করতে হয় এটা আজকালকার যুগের বেতন এবং সমান অধিকার বলা হয় না আজ গার্মেন্টসের চাকরি যারা করে জানেন না সেখানে কত বেতন দেওয়া হয় তো কোথায় সমান অধিকার চিৎকার করা হচ্ছে আর যতগুলো কেজি স্কুল তৈরি হয় বাচ্চাদের স্কুল কেন মহিলাদের টিচার নেওয়া হয় সেখানে কারণ অল্প বেতনে মহিলাকে চাকরি করাতে হয় এখনো পাঁচশো ছয়শ হাজার টাকায় সেখানে চাকরি দেওয়া হয় একজন মহিলা ভাবে যে হ্যাঁ আমি একজন শিক্ষক হয়ে গেছি ভালো করে শাড়ি পোষার পরে ওয়ার্জলার দরকার হয় সেটারই খরচ আসে না কিন্তু আল্লাহ জানে এদার মাথায় কিছু আছে কি নাই এবং সেখান থেকে চলে যায় নিজের অধিকার আর সমান অধিকার আর অমুক মুখ করে সেখান থেকে বের হয় আর পয়সা করে দিকে কিছুই না যে কথা বলছিলাম যে সমান অধিকারের স্লোগান পৃথিবীতে এসেছে বটে কিন্তু সমান অধিকারের নামে আসলে তাদেরকে সমান করা হয়নি এবং হবে না এটা একটা চক্রান্ত মাত্র আর তার এগুলা হচ্ছে দৃষ্টান্ত বন্ধুগণ धिकार नारी स्वीनता स्लोगान पीछे स्लोगानी क्लियर मैंने विषय हलो पुजीबाद पुजी जमा पुजी करते चाय नारी के व्यवहार कर द्वित हम भग वादे कानन चेतन जौन क्षुदा দেখতে চান কিভাবে ভাবে সত্যিকার অর্থে যেখানে পুঁজিবাদের বিষয়টা আছে সেখানে ভোগবাদের বিষয়টাও আছে যেখানে মানির নারীকে নিয়ে মনোরঞ্জন করে পুরুষেরা সেখান থেকে তারা ইনকামও করে অর্থাৎ করা করা আর মনোরঞ্জন এই নারী স্বাধীনতা এবং নারীর অধিকারের পিছনের আসল রহস্য বন্ধুগণ আজ নারীকে যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে বিজ্ঞাপনে নারীর ব্যবহার বিজ্ঞাপন আপনারা জানেন যদি একটা পত্রিকার বিজ্ঞাপন হয় তাও যদি একটা টেলিভিশনের বিজ্ঞাপন হয় তাও যদি একটা যদি একটা পত্র পত্রিকার বিজ্ঞাপন হয় সেখানেও যদি একটা মাসিক পত্রিকা হয় সেখানেও দুঃখ লাগে আজ যতগুলো মাসিক পত্রিকা বের হয় সব নারীর স্বাধীনতার অমুক তমুক নিয়ে সেখানে একটা নারীর যেই ছবিটা পত্রিকার কভার পেজে পেশ করা হয় আপনি চিন্তা করতে পারেন ওটা কতখানি নগ্ন থাকে এবং সেই পত্রিকাটাই সবচেয়ে বেশি বিক্রি হয় যে পত্রিকায় ওই ছবিটা সবচেয়ে সবচেয়ে বলেন নারীর সম্মানের জন্য ব্যবসা এবং কাস্টমার বানানোর জন্য বেশি করা হয়েছে দুঃখ লাগে নারীটা বুঝতে হবে যে সকল কিছু দিয়ে পুরুষেরা করে। পুরুষদের যেটা আচরণ আমাদের চিন্তা হবে না যে তারা বুঝতে হবে না যে তারা আসলে কি এইভিং এর বা এই নারীর মর্যাদা চেয়েছে না আসলে তারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে এই নারীকে সামনে রেখে কাস্টমার বাড়াতে যাচ্ছে, মনোরঞ্জন করতে যাচ্ছে, এবং এর মাধ্যমে যত বেশি নারীকে উলঙ্গ করা যাবে যত বেশি তাদের প্রচার করা যাবে প্রসার করা যাবে পত্রিকায় যত বেশি তাদের আনা যাবে তারা আসতে রাজি আর অন্যদিকে আমাদের পাঠকের সংখ্যাও বেড়ে যাবে তাই তারা এটা করে এমনও পত্রিকা আছে আজকাল দুঃখ লাগবে পত্রিকার এক থেকে নিয়ে দশ পাতা খুঁজে বেড়ান না যেখানে এক পাতা খবর আছে আর দুই ভাগেই সেখানে থাকে এসব নারী এবং অনেক কিছু জিনিসের অ্যাডভার্টেজ এবং নারীকে দিয়ে সেখানে বিজ্ঞাপন করা হয় তাহলে এটা কি আসলে নারীর সম্মান চাওয়া হয়েছে না নারীর মাধ্যমে পত্রপত্রিকা আর প্রোডাক্ট বিক্রি করার জন্য চেষ্টা করা হয়েছে আর। যে নামে কি থাকে মডেলিং এ কি কোনো নারীকে সম্মান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় যখন ওয়াক করা হয় আসলে কিছু পুরুচিকর পুরুষ সুসভ্য পোশাক পরিচ্ছন্দ করে যখন এই আসরে বসে থাকে আর একজন নারীকে একজন গায়ে কাপড় থাকছে বাকি একটাও কাপড় নেই আর অনেক সময় ওই কাপড়টাও সেখানে খসে পড়ে যাচ্ছে যে হাত দিয়ে টেনে উপরে পড়ে নিচ্ছে এগুলাকে আমরা দেখতে পাই না এগুলাকে সমাজের মানুষ দেখতে পায় না এখন এখানে কাকে নিয়ে আসা হয় এই মডেলিং এ কাজে এর পিছনে থাকে যে যে অন্যান্য মেয়েরা দেখো এই এই কত সুন্দর লাগে কত পর্যন্ত মানুষেরা সেই পোশাকটা কিনে সেই মেয়েটা কে কে নয় তার মর্যাদা কি কতখানে এটা দেখার আসল বিষয় নয় আসল বিষয় হলো ওই কোম্পানির লজ্জ যারা পুঁজি বা পুঁজি জমা করতে চায় একটা শুধুমাত্র শো আছে তার শোরুম তৈরি করছে প্রত্যেক কারের সামনে একটা উল্লঙ্গ বা অর্ধ উল্লঙ্গ একটা নারীকে দাঁড়িয়ে দাঁড় করে রাখা হচ্ছে কিসের কারণে কাস্টমারটা সেই নারীকে জিজ্ঞাসা করবে না কাস্টমার যে কার কিনতে যাবে আর নারীটা একটা শো করে সেখানে রাখা হচ্ছে আমাদের বুঝতে হবে না যেটা নারীকে সম্মান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে না নারীর আড়ালে তারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে আসলে তারা মনোরঞ্জন করতে চাচ্ছে কাস্টমারের সেটা বুঝার প্রয়োজন আছে আমি বলছিলাম যে যে আজ নামে সকল কাজে নিয়ে আসা এখানে কি সত্যিকার হচ্ছে নারীর মর্যাদা হয় না নারীর ও মর্যাদা হয় এবং এর পিছনে রহস্য কি থাকে এর পিছনে রহস্য নারীর সম্মান থাকে না থাকে তাদের ব্যবসা বাণিজ্য যেন বেশি হয় এবং কাস্টমার বৃদ্ধি পায় বন্ধুগণ নিজের হোটেলের ব্যবসা বাড়াতে পারে আসলে কি সেটা নারীর সম্মানের জন্য নিয়ে যাওয়া হয় বন্ধুগণ আজ সিনেমা জগৎ আর এই সিরিয়াল টিভি এটা বলার বলার বানাই রাখে না কারণ এখানে ওই নারীকেই ওই মেয়েকে তারা যে চায় কেন সিনেমার একটা হিরোইন করে না কেন কারা মহিলাকে একটা সিরিয়ালের সিরিয়ালের কি বলে ওগুলো করে না কেন এই কারণে করবে না কারণ সেটা করলে তাদের সিরিয়াল দর্শক হবে না তার সিনেমা দর্শক হবে না উলঙ্গ না হলে মানুষ দেখবে না আর না দেখতে পেলে না দেখতে পেলে দর্শক না হলে তাদের হবে খাতারা তাদের সেখানে লাভ হবে না ক্ষতি হবে আর এই ক্ষতি তারা বরদাস্ত করতে চায় না বলে অন্য নারীকে অন্য মহিলাকে আনবে না আনবে তাকেই যে বেশি উলঙ্গ হতে পারে যে বেশি সুন্দরী হতে পারে তাদের পিছনে কি আছে রহস্য ঘুরে পেরে সেটাই সেটাই অর্থ সেটাই ব্যবসা যদি ব্যবসার কারণে অর্থ জমা যাওয়ার কারণেই নারীকে এ সকল কিছু চান্স এবং এ সকল কিছু কথা বলা এখানো একটু কথা বলে দি যারা নারীর সমান্ট্রিতে যতগুলো এই হিরো হিরোইনের হিরো হিরোইন কে নেওয়া হয় আজ পর্যন্ত কোনো হিরোইন কোনো নারীকে একজন হিরোর চাইতে বেশি বেতন দেওয়া হয় না এটা কি জানা যায় এটা যারা এই সকল খবর রাখে তারা অবশ্যই কোথায় তাদের মর্যাদা দেওয়া হলো আসলে স্লোগান একরকম কিন্তু তাদের কাজ আর একরকম মনে রাখবেন এ সকল কিছুর মাধ্যমে যেটা সবচেয়ে খারাপ মানুষ একজন মানুষ সে যত কিছুই যেমন কিছুই হোক না কেন নিজের লজ্জা স্থানের যখন করনোগ্রাফির নামে এই ল্যান্ডটা ছবিটা প্রকাশ করা হচ্ছে সেটা আসলে নারীর মর্যাদা হচ্ছে সেখানে এই না এ বিষয়ে কিছু আর বলতে চাই না কিন্তু একটু যথেষ্ট আমি আজ আপনাদের যতগুলো ক্লাব পৃথিবীতে তৈরি হয় নাইট ক্লাব নামে মনোরঞ্জন নিছে এবং এদের মাধ্যমে নিজের ব্যবসা বাড়াচ্ছে চিন্তা করা দরকার বড় ইনকামের একটা উপায় হচ্ছে পৃথিবীতে খেলা ক্রীড়া এই খেলা এবং খেলাধুলার মাধ্যমে যেমন পৃথিবীতে একটা আকর্ষণীয় জিনিস থেকে উপার্জন খবরের কাগজে পড়লাম যে যখন অলিম্পিক খেলা হচ্ছে কোন শহরে তখন সেখানে সারা বিশ্ব থেকে সুন্দরীদের আগমন বেড়ে যাচ্ছে কেন আগমন বাড়ছে কারণ সেখানে জেনার আড্ডা তৈরি করা হচ্ছে পৃথিবী থেকে যতগুলো মানুষ আসবে তাদের মনোরঞ্জনের জন্য এরকম নারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সুন্দরীদেরকে যেন তাদের দেহ ব্যবসা হয় এবং এর মাধ্যমে এই জেনার সুবিধা যেই কারণে পৃথিবীতে তাদের ব্যবসাও বেশি হবে অর্থ বেশি হবে আর এটাকে নাম দিয়েছে তারা নারীর স্বাধীনতা বা নারীর মর্যাদা আসলে এর মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি ওমর্যাদা পৃথিবীতে হয় এবং সমাজ থেকে যদি সমাজে তাদের মর্যাদা দিতে হয় যতগুলো এনজিও দেশগুলোতে কাজ করছে সেগুলোকে উৎখাত করছে না কেন না তাদের পাওয়ার নেই না করতে চায় না সরকার জানে না এসবের কিছু না শেষ বেশ নারীদের দেহ নারীদের যা কিছু ব্যবহার করেছে করেছে শেষ পর্যন্ত তাদের কণ্ঠ আওয়াজটাও ব্যবহার করে চলেছে আজ মোবাইলে করবেন ফোনটা গেল না তখন সেখান থেকে যে আওয়াজটা ভেসে আসছে সেটা কার আওয়াজ ভেসে আসছে যে সরিয়ে আপনার বলটা ড্রপ হয়ে গেল বা অমুকের সঙ্গে সংযোগ করানো গেল না এটা কার ব্যবহার হচ্ছে কেন পুরুষ করতে পারে না এটা আমি বলছিলাম যে নারীদের সবকিছু ব্যবহার করার পর শেষ পর্যন্ত কণ্ঠ সত্তাগে ব্যবহার করেছে ইসলাম সোজা বলেছে যে নারীদের কণ্ঠসত্তা একটা হচ্ছে মানুষের পুরুষের একটা কারণ নারী, যদি পরপুরুষের সঙ্গে কথা বলে কথা বলে। নচেত আজ কেন এই মোবাইলে এবং অন্যান্য বিষয়ে নারীদের কণ্ঠসত্তাকে ব্যবহার করা হলো মানুষকে বুঝতে হবে সমাজকে জানতে হবে শুধু স্লোগানের পিছনে ঘুরে বেড়ালে হবে না বন্ধুগণ আমি আলোচনা যা কিছু করেছে করার পর শেষ পর্যন্ত তাদের যেটা অবস্থা হয়েছে সেটা হলো এই যে প্রায় সত্তর ভাগ মহিলা প্রায় প্রায় বলছেন যে শেষ পর্যন্ত তারা যখন এ সকল কিছুর মাধ্যমে যেটা রেজাল্ট ফলাফল বের হয়েছে সেটা হলো জীবনের শেষ ধাপে তারা একা হয়ে গেছে তাদের সাথে তাদের থাকে না তাদের ছেলে পেলেরা থাকে না সন্তানের আপন জলেরা থাকে না কারণ সবাই স্বাধীন নিজে নিজে কাজ করতে হবে চাকরি করতে হবে খেতে হবে জীবনের শেষ পর্যায়ে যখন একা হয়ে যায় তখন আর কার সাথে থাকবে যখন পুরুষদের ধোকা এবং প্রতারিত হয়ে হয়ে গোটা জীবনটা জর্জরিত হয়ে যায় তখন বলে একটা কুকুরের দাঁড় করিয়েছে সেটা আর কুকুরের সঙ্গে থাকবা আমাদের সঙ্গে থাকতে হবে না আর নারীরা এই মানে মানুষ রূপী কুকুরের চাইতে এই জন্তুরূপী কুকুরটা অনেক ভালো সেই কারণে কুকুরের সঙ্গে বসবাস করে আর আমাদের দেশের মহিলা ভাবছে যেটা আমি ফ্যাশন বলছি আল্লাহ পূজার ক্ষমতা দেখি একটি আমেরিকার একটি বিশেষ সার্ভে রিপোর্ট এসেছে যে প্রায় আমেরিকার অর্ধেক মহিলা যাদের বয়স পঁচাত্তর বছর পার হয় বছর যে সকল মহিলার বয়স এবং জীবনযাপন করে হয় নিজের জীবনটা দিয়ে দেয় আর না হলে এ সকল পশুর সাথে থাকে আর শেষ পর্যন্ত যখন কেউ কাউকে পায় না নিজের কাঠে তখন নিজের সম্পদগুলো গুলা ওই পুকুরের নামে লিখে দিয়ে চলেছে তার একটা হালকা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম এবং অতীতে নারীদের যা মর্যাদা ছিল তারও কিছুটা বলার চেষ্টা করলাম এবার ইসলাম এ নারীকে কি মর্যাদা দিয়েছে একটু চিন্তা করেন প্রথমত ইসলাম কোন নারীকে নিজের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে নিষেধ করেছে নারীকে পুরুষের একটি অঙ্গ হিসাবে স্বীকার করেছে নারীরা পুরুষ থেকে সৃষ্টি একই অন্তর একই আত্মা থেকে সৃষ্টি এর স্বীকারোক্তি দিয়েছে দুজনের মধ্যে সৃষ্টিগতভাবে বড় কোনো পার্থক্য নেই একই অন্তর থেকে দুজনের সৃষ্টি হয়েছে সমান অধিকার রাখে এই ক্ষেত্রে সে কারণে আল্লাহ রাবুল আলমিন বলছেন হে লোকেরা তোমরা আল্লাহ ভয় করো যিনি তোমাদেরকে এক নাফ থেকে এক এক অন্তর থেকে সৃষ্টি করেছেন আর সেখান থেকে তোমার জোড়া मध्य तुम्हारे जोड़ा तयी लेकिन जान तारांति पाओ शांति যাকে শান্তি পাওয়ার স্থান মনে স্থান দেওয়া হয়েছে যেখানে যেখানে একজন নারীকে বলে আখ্যা দেওয়া হয়েছে তার কাছ থেকে শান্তি পাওয়া যেতে পারে উভয়ের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা ও মহবত রেখেছেন নিদর্শন আছে যদি কেউ চিন্তা করতে চায় স্কুল রুমের একুশ আজ এটা ইসলামের প্রথম স্বীকারোক্তি যে একজন নারী আর একজন পুরুষ একই অন্তর থেকে একই এ থেকে সৃষ্টি হয়েছে এদের মধ্যে ভেদানের কিছু নেই মধ্যে ভালবাসা ভালবাসা ভালবাসা রেখেছে তাই হয় এই সমাজে বসবাস করতে হবে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কুকুরের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না সমাজ থেকে বিচ্ছিন্ন করে শেষ পর্যন্ত বৃদ্ধালয় তৈরি করে আলাদা করে রাখা যাবে না সমাজের এক অংশে তাদের থাকতে হবে শুনে ইসলাম সবচেয়ে বড় জিনিস যেটা নারীকে দিয়েছে সেটা হচ্ছে এই যে একজন নারী স্বয়ং তার নিজের ভরণ পোষণের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে ইসলাম নক্সের ভরণ পোষণ যা খরচ হতে পারে তার খাওয়া দাওয়া পরিচালনা করার জন্য এরকম কোন ইনকামের ইনকাম থেকে ইসলাম তাকে মুক্তি দিয়ে সেটা ইনকাম করার দরকার নেই জীবনের কোন ক্ষেত্র যখন বাচ্চা আছে শিশু থেকে নিয়ে বিবাহ হওয়া পর্যন্ত তার পিতা তার গার্জিয়ান তাকে ভরণ পোষণ দিবে যখন বিবাহ হবে তখন তার স্বামী দিবে স্বামীর বর্তমানে মারা গেলে শেষ পর্যায়ে তার করবে তার স্ত্রীকে সেই মহিলাকে সেই কন্যাকে জীবনের ইনকাম করতে হবে না করা জরুরি করে কন্যা আজ এই বিষয়টা না বোঝার কারণে আমাদের মহিলারা সবচেয়ে বেশি ষড়যন্ত্রে পড়েছে এটা মহিলাদের হক যে যখন তার বিবাহ হবে এতদিন পর্যন্ত তার বাবার কাছে ভরণ পোষণ নেবে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমাদের মুসলিম মহিলারা এটা বুঝে না ওরা ভাবছে যে পাশ্চাত্য যে স্লোগান দিয়েছে তারা যে বলেছে যে না বছর বয়স হয়ে গেলে বাপ মা তাকে খরচ দিবে না দিতে বাধ্য নয় তখন তাদেরকে যেমন মা না দেয় করতেই হবে এই সভ্যতা আমাদের সমাজে ঢুকেছে আর এখন আমাদের মুসলিম মহিলার মধ্যে কিছু আছে যারা পড়াশোনা করে এবং বলে যে নিজের পায়ে আগে দাঁড়ায় তারপরে ভিড় করবে বাবা আমাকে পরে বিয়ে দিবে আগে একটা চাকরি তারপর তোমার আর কেউ দেবে কিন্তু তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে তুমি ভরণ পোষণের জন্য পৃথিবীতে ছুটাছুটি করো আজ একজন পুরুষ যে মানুষ ইনকাম করতে বাড়ি থেকে বের হয় যেতে কি কারখানায় যেতে কি খুব মজা লাগে যায়। তখন খুব ভালো লাগে তখন খুব মজা লাগে রাস্তা দিয়ে হাঁটার সময় অ্যাক্সিডেন্ট হয় আর কিছু পানির তৃষ্ণা লাগে মহিলাদের ত্বক কাঁচা খুবই নরম সেই কারণে পুড়ে গিয়ে চেহারা ছবি হাত কারা হয়ে যায় সেটা খুব ভালো জিনিস ইসলাম স্বীকৃতি দিয়েছে বাড়িতে থাকো তোমার জন্য সব কিছু বাড়িতে আসবে বন্ধুগণ কিন্তু আজ দুঃখ লাগে কিছু মানুষ কিছু আমাদের নিজের সন্তান মুসলিমা মহিলা এবং নারী তারা ভাবে যে আমাদেরকেও ইনকাম করতে হবে ইনকাম ছাড়া আমার হবে না আজ গ্রামে গঞ্জে যে সকল মানুষ দরিদ্র যে সকল মহিলাকে বাইরে কাজ করতে নিয়ে যায় উচিত না নির্ধারিত না হলে নির্ধারিত করতেই হবে এবং মহারানা দিতে হবে তারপরে তাকে নিয়ে আসতে হবে ভরণ পঠন সব দিতে হবে ইসলামের কথা বন্ধুগণ আমি এ বিষয়ে আর কথা বলি এক নম্বর হচ্ছে ইসলাম এক নারীকে কে এক কন্যাকে কে যখন মেয়ে রূপে দেখে তখন ইসলাম কি বলেছে একজন মেয়ের জীবনে আসে যদি কোন কন্যা হয় মেয়ে হয় তাহলে ইসলাম তার জন্য কি বলেছে শুনেন আল্লাহ রসুল সাল্লাম বলেন মানকানি হিননা হিননা ती देखाशुना कर এরকম করলে তার জন্য জান্নাত আজে প্রবধারিত ইসলাম স্বীকৃতি দিয়েছে কন ধর্ম দিয়েছে ভাই এটা পাকার আড়াজুল মিলাল কম একজন সাহেব উঠে জিজ্ঞাসা করলেন যে যদি দুইজন হয় আল্লাহ রসুল তাহলে সে জান্নাত পাবে কি পাবে না আল্লাহ রসুল বলছেন আল্লাহাল আরো বলেন মানে দুইজন কন্যা সন্তানের দেখাশোনা করে লালন পালন করে যতক্ষণ পর্যন্ত না হয় যতক্ষণ পর্যন্ত সাবালোগ না হয় কেয়ামতের দিনে এরকম পার্শে করে রাখবেন সেখানে তার স্থান হবে অন্য কেউ বলেছে এটা মুসলিম শরীফের দুই হাজার ছয়শ একত্রিশ নম্বর আদিজ আজ সারা বিশ্বে মুসলিম নয় ইসলামের সভ্যতা নয় তখন পিতা মাতারা চেক করতে নিয়ে যায় যে এটা মেয়ে না ছেলে যদি মেয়ে হয় তাহলে সে তাহলে প্রসাব করিয়ে দেয় সে কারণে আইন আসছে ভ্রণ হত্যা নিষেধ কিন্তু ইসলাম এ কথা বলে বলছে যদি এরকম মেয়ে হয় डा घुस खाने चेकअप करा ऐले कारण चिंता कर दरकार मे हिसाब से